بسم الله الرحمن الرحيم بارون كورناماي ও অসীম দয়ালু دعا اللَّهُ وَامِنَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان جابر بن رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أُحد في صوب واحد আমাদের হাদিস দর্শের বিষয়বস্তু হচ্ছে ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে জানাজার শুক্রবারে এসার পরে যে হাদিসের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাতে আমরা তাহারাত সলাত আর সলাতের শেষ দিকে জানাজার সালাত জানাজার নামাজ এবং মাসা মাসাইল কাফন দাফন ইত্যাদি এসব বিষয়গুলি সম্পর্কিত হাদিসগুলির আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছি জাহের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লি আসাল্লাম যখন মৃতদের সংখ্যা হত সংখ্যা যখন বেশি তখন কি করেছেন এবং এক কবরেই দাফন করেছেন কারণ ওয়াহেদ নবী করিম দুই জন পুরুষকে একত্রিত করতেন মেন কাতলা অহদ্দিন ওহদের শহীদানদের মধ্য থেকে ওহদে যারা শহীদ হয়েছিলেন তাদের কি ফিসবিন আর তারপরে বলতেন যে এদেরকে যে কবরে নামাবে দুইজনের কাকে এক কবরে দুজন করে বা তারও বেশি দাফন করা হচ্ছে কারণ প্রত্যেকের জন্য পৃথক পৃথক কবর খনন করার মতো শরীরে শক্তি নেই হ্যাঁ সবাই আহত যুদ্ধের পরে ক্ষয়ক্ষতি হয়েছে দেখো। কোরআন সম্পর্কে কার বেশি জ্ঞান রয়েছে এই রকম আকসার আফজালিল কোরআন কে বেশি নিতে পেরেছে মানে কোরআনের জ্ঞান কার কাছে বেশি রয়েছে শব্দের জ্ঞান আর অর্থের জ্ঞান দুটোই কারণ সাহবাইকে আমরা এমন কেউ ছিলেন না যে শুধু হাফেজ হইতেন আর কোরআনের অর্থ তফসির বুঝতেন না কারণ একটি আয়াত থেকে দ্বিতীয় আয়াতি এগিয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তারা সে আয়াতীকে না বুঝতেন যে আল্লাহ কি বলতে চেয়েছেন আর তারপর আমল করার চেষ্টা করতেন এই ছিল তাদের তরীকা কবরে নাম ক্ষেত্রে কবরে বলা হয় বগলি কবর সাইড করে যে কবর করা ওকে এর আগে আলোচনা করা হয়েছে যে কবর দুই রকমের হয়ে থাকে লাহাত বগলি কবর যেটা আমাদের দেশি ভাষায় বলে আর আরেকটা হচ্ছে সন্দুক কবর যেটা বক্স হ্যাঁ আমাদের দেশে অধিকাংশ বক্স কবর সন্দুক কবর সন্দুক খবর যেমন সন্দুক বক্স কাঠের বক্সগুলো দেখেছেন না আমাদের দেশে তো ওই রকম হয়ে থাকে কারণ নরম মাটি আরব দেশের মাটি যেহেতু পাথর পলা মাটি শক্ত মাটি এইরকমই শক্ত মাটি কোথাও যদি থাকে যে কোনো দেশে তাহলে সেখানে বগলি কবর করা ভালো নরম মসিন মাটিতে বেলে মাটিতে বগুলি কবর সম্ভব নয় ধসে পড়ে যাবে কারণকে গোসল দে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য নিজের জানের কোরবানি করেছে শহীদ হয়েছে তাদেরকে গোসল দিতে হবে না হাদিস প্রমাণ করে ওয়ালাম সাল্লাহ আলহিম এবং তাদের ওপর জানাজার সলা তো পড়া হয়নি তাহলে শহীদদের একটি হুকম জানলাম যে তাদের কি করতে হবে না গোসল দিতে হবে না দ্বিতীয় হুকম জানলাম যে তাদেরকে তাদের জানাজার নামাজের প্রয়োজন নেই জানাজার নামাজ পড়তে হবে জানাজার নামাজ পড়তে হবে না এতে মানহানি নেই বরং এতে তাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন আল্লাহ রব আহ তাদেরকে এত বেশি সম্মানিত করেছেন যে যেই লক্ষ্য উদ্দেশ্যে জানাজার সলা তাদের করা সেটা প্রয়োজনই নেই কাফের জানাজার নামাজ নেই অন্তরের মনাফে কবর তার জানাজা নাস্তিকের জানাজার নামাজ নেই মুশ্রিকের জানাজার নামাজ নেই মোটেই নেই এদের কেউ পড়বে না না সাধারণ পড়বে না বিশিষ্ট লোকেরা পড়বে এইরকম বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে হাদিসগুলি আসছে হয়তো আজকে আমরা সেখানে পৌঁছে যাব। বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা নামাজ পড়বে না এটা তাদের সম্মানার্থে তাদের তো মারা গেছে তাদের বাকি গেছে কিন্তু তাদের যে পরিবার পরিজন বা তাই সেই চরিত্রের যেসব লোকেরা রয়েছে ওই রকম চরিত্রের লোক যে সব লোকেরা রয়েছে ওই সব পাপে যারা লিপ্ত রয়েছে তাদের জন্য এতে সতর্কবাণী রয়েছে করা হচ্ছে না এইরকম চরিত্র এইরকম না সেটা হচ্ছে এই উদ্দেশ্যে তো এখানে জানাজা পড়েননি শহীদদের রাসুর সাল্লাম সাহাবাইকে কেউ পড়েননি রাহুল বুখারি হাদিস বুখারির হাদিসে কোন রকমের সন্দেহ নেই হাদিস শরিয়তের বিধান হচ্ছে যে প্রত্যেকের জন্য পৃথক পৃথক কবরে ব্যবস্থা করতে হবে আর আলাদা কবর জায়গাও আছে আর কবর খনন করার লোকজনও আছে সম্ভব তারপরে এক কবরে দুজন তিনজন দাফন করবেন এটা জায়জ নয় তাই ভাস্যকর ইহরো মায়ুদ ফানা ইসনান মান ফি কবরিন ওয়াহিদ এক কবরে দুই বা ততধিক দুইজন বা তার বেশিকে দাফন করা হচ্ছে হারাম জায়জ নয় কেন সারা জীবন রসুল্লাহ প্রত্যেক সাহাবির জন্য আর এটাই ছিল সাহাবাঈ কমদের সর্বযুগের আমল তাদের যুগে তারপরে তাবা তাবাইন তিন তারা সকলে এইভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর ব্যবস্থা করেছেন এদের কোনো নেই কিন্তু যদি নিরুপায় হয় অপারগ হয় হ্যাঁ কবরের ব্যবস্থা করতে কোনো কারণে হোক না কেন তাহলে দুইজন বা তার বেশি লোককে দাফন করা যায় ফিখাবরিন ওয়াহিদ এক কবরে ইন দারুরা নিরুপায় হলে আবশ্যক হয়ে গেলে এছাড়া কোনো উপায় নেই আমাদের কি জরুরি একবারে প্রয়োজন না আরবি ভাষায় প্রয়োজন আরুপায় হওয়াতে পার্থক্য আছে উর্দু ভাষায় না যেটা প্রয়োজন সেটাকে বা জারুরত বলে কিন্তু এই আরবিতে জরুরত আলাদা আর উর্দুর জরুরত আলাদা কাজটা ভাই জরুরি জরুরি মানে নিরুপায় না আমাদের বাংলা ভাষা তো না কিন্তু জরুরি মানে আবশ্যক করতে হবে আরবিতে জারুরা মানে তুমি হারাম কিছু খাওয়া বা পান করা চলবে না তবে যদি এখানে। ফামানি উত্তররা কেউ কারোর জন্য জরুরি হয়ে যায় মানে নিরুপায় যদি হয়ে যায় যেমন এর অন্তর্ভুক্ত কাঁচরাতুল মাওতা একসাথে অনেক লোক মারা গেছে মহামারীর কারণে আগে অথবা গুটি বসন্ত যেমন হইতরা তো কাতলাফি মারেকা অথবা জেহাদ বা যুদ্ধ চলছে মুসলিম দেশে আর অনেক লোক মারা গেছে কারণ আল্লাহ করে যথাসাধ্য আল্লাহকে ভয় করে আমাদের সাধ্যে প্রত্যেকের জন্য কবর খনন করা নেই সুতরাং একাধিক মানুষকে এক কবরে দাফন করা যায় এই ক্ষেত্রে কোরআনে কীম এবং দিনের এলমের সম্মান যেমন দুনিয়াতেও সম্মানিত করে দিন ইসলামের জ্ঞান থাকলে তেমনি আখেরাতে পাড়ি দেওয়ার পর মতের পরেও সম্মানিত করে মানুষকে এই হাদিস দ্বারা বোঝা যায় না বোঝা যায় না কোরআন বেশি জানা আছে কোরআন সম্পর্কে বেশি জ্ঞান আছে কোরআন বেশি মুখস্থ আছে এই দেখে আগে কবরে রাখতে হবে এইরকমই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা এমামতির ক্ষেত্রে কে করবে মুসলিমদের যে বসি কোরআন আকরাহম মানে বড় কারি নয় ইসম তা এর মানে হচ্ছে যে যেই ব্যক্তি কোরআন বেশি মুখস্থ রেখেছে অর্থস এই জন্য এই অর্থ এই জন্যই করলাম যে নবী করিম যখন আরিম সাল্লা থেকে অনুপস্থিতি করার জন্য আকার আগে যাচ্ছেন তাই না আগে তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে যাচ্ছেন শেষ সময়ে দিন ধরে নবী সাল জীবদ্দশাই মোরু আবা নাস লোকজনকে সে নামাজ পড়িয়ে দিক আমি আর নামাজ পড়াতে পারছি না আহ বাকরিয়ান বড় হাফেজ ছিলেন কোরআন না বড় কারি ছিলেন না বড় আলেম ছিলেন যদি শুধু কেরাতে নেন বা শুধু হেফজে নেন তাহলে ওভাইবিনে কাবেন তারাবির নামাজ যখন পড়াইবার প্রয়োজন আল্লাহ উমার আনহর খেলাফত আমলে তখন তারাবির এমাম কাকে বানালেন। যেহেতু তারাবীর লোকজনকে তারাবিনা হাদিস সেই হাদিস মত হাদিস এই হাদিস দ্বারা বোঝা গেল যে না শাহিদ লাইক শহীদ বিশেষ করে যারা শহীদ আজকালকার আমাদের মুসলিমদের ভাষাই যারা শহীদ তারা সকলে নয় বরং তাদের অধিকাংশই নয় তাদের অধিকাংশ নাই সত্যিকার সহিত মনকাত আল্লাতা মাহমুদ রসুল্লাহাল বলেছেন কেউ যদি সশস্ত্র লড়াই করে এই উদ্দেশ্যে যে লেতা আল্লাহ হেয়াল উলিয়া সবচেয়ে উঁচা হবে আল্লাহর কালেমাকে শক্তিশালী করার জন্য আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর দিনের খেদমতের জন্য যদি কেউ অস্ত্র ধারণ করে আর তাতে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে আর সে হচ্ছে ফিসাবিল্লাহ সাবল্লাহ বেঁচে থাকলে ফি তার এই জেহাদ হয়েছে আর যদি মারা যায় তাহলে তাতে শহীদ হয়েছে সে হচ্ছে আসল শহীদ কারণ নবিস্লামকে সাহাবিরা এই যে উত্তর দিয়েছিলেন সেখানে জিজ্ঞেস ইয়ারাসুল আল্লাহ আর্রাজ ই কাতিলাম কেউ আছে যে গনিমতের পয়সা ধন সম্পদের লড়াই করছে কেউ হ্যাঁ দেশপ্রেম অথবা জাতীয়তার জন্য হামিয়া বা গোত্রের জন্য বংশের জন্য হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক আছে আরেক রক্তের সম্পর্ক আছে দেশের সম্পর্ক আছে ভাষার সম্পর্ক আছে সুতরাং লড়াই করতে হবে এসবের জন্য হামিয়োতের লড়াই জাতীয়তার লড়াই এইরকম যারা লড়াই করেছে তাদের হুকুম কি উত্তরে বলছেন আল্লাহর কালেমা উঁচা করা যার উদ্দেশ্য এক নম্বর শহীদ আর সত্যিকার অর্থে শহীদ আসল শহীদ হাকিকি শহীদ হচ্ছে শহীদুল মারেকা যার জেহাদ ফিস আল্লাহর কালেমা উঁচা করতে গিয়ে শহীদ তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নেই কেন গোসুল দিবেন না এই রক্ত নিয়ে আল্লাহ রাস্তার জেহাদ রক্ত নিয়ে কেমতের মাঠে উঠবে আল্লাহর কাছে হাজির হবে এই রক্ত তার জন্য সাক্ষী হবে আর কোন সাক্ষী লাগবে না ফালাই আসার জেহাদ অশাহাদা তানহ জেহাদের এবং শাহাদাতের যে শাহাদাত বরণ করে শহীদ হয়েছে এর চিহ্ন যাতে করে এটি তার জন্য ক্যামতের দিন অসংখ্য মখলুকাতের সামনে মানুষের সামনে সেটা তার গৌরবের কারণ হবে ফাহিয়া মফখারাতুন অমল কিয়ামা এটা তার গৌরবের কারণ হবে আল্লাহুল সমস্ত মানুষের সামনে নবী করিম সাল্লা সাল্লাম হাদিস রয়েছে যে মুজাহিদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে কিয়মতের দিন আসবে অজ্জুর হু জোর হহু ইয়াস ইয়াস আবু দমন তার যে ক্ষতগুলি রয়েছে জখম রয়েছে সেই জখম থেকে রক্ত ঝরঝর করে প্রবাহিত থাকবে কেয়ামতের দিনে ঝরঝর করে প্রবাহিত থাকবে রক্ত আর রক্তের রং হবে লৌন হু রক্তের রং তো হবে রক্তের মতো রক্তের যেমন রঙ হয় লাল রং হয় আর রিহু রক্তের একটা খারাপ গন্ধ আছে আছে না নাই একটা খারাপ গন্ধ আছে খারাপ গন্ধ হবে না জানাজার নামাজের উদ্দেশ্য হচ্ছে তার জন্য সাফাৎ করা সুপারিশ করা আল্লাহর কাছে আল্লাহ এই লোককে মাফ করে দাও তার গোনা খাতা মাফ করবো শাহাদা তো তাহারা আর এই যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাতে তার গোনা মাফ হয়ে গেছে তার গোনা মাফে একমাত্র কার গোনা মাফ হয় না শহীদ হয়েছে অথচ গোনা মাফ হয় না কোন গোনা মাফ হয় না ঋণী ব্যক্তির গোনা মাফ হয় না কারো টাকা পয়সা খেয়ে রেখেছেন নিয়ে রেখেছেন আর দিলেন না হাত আজকাল অনেক লোক আছে যাদের হাত নামাজ রোজা করি কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে বড় হাত টাকা পয়সা নিয়ে রেখেছেন বুক খেপি ভুলে গেছেন হ্যাঁ এইরকম স্বভাব না চাইলে দেবেন না আর আল্লাহ রাস্তায় শহীদও যদি হয়ে যান তবু আল্লাহ মাফ করবেন না কারণ এটা বান্ধার হক হ্যাঁ শহীদ হওয়া দিয়েও মাফ হবে না আর জানাজার নামাজ পড়লেও মাফ হবে না জানাজার নামাজ পড়ে তার জন্য সাফাৎ করলে দোয়া করলে মাফ হবে না এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে এখন বাকি থাকলেও আল্লাহ রাস্তা জেহাদি গিয়ে শহীদ হয়নি কিন্তু তারপরে উপরে জুলম করা হয়েছে মজলুম বেচারা নির্যাতিত আতাকে মেরে দেওয়া হয়েছে খুন করা হয়েছে রাস্তায় কোথায় যাচ্ছিল আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যায়নি কিন্তু মজলুম হয়েছে মারা গেছে বা নিহত হয়েছে তাহলে তার হুকুম কি তাকে গোসল দেবেন না দেবেন না সে তো শহীদ না শহীদ নয় হ্যাঁ ছিল করতে গিয়ে মারা যায় তাকে খুন করে দিল দুশ্মন খুন করে দিল বা রাস্তাঘাটে কোথাও খুন করে দিল কোন জালে ফহ শহীদ সে হচ্ছে শহীদ নবীকে শহীদ বলেছেন এদের গোসুল দেওয়া হবে কিনা এই মর্মে ইতলাফ রয়েছে কিন্তু সঠিক মত হচ্ছে যে গোসল বলছেন। যেমন প্রসিদ্ধ সেটা হচ্ছে যে যেই ব্যক্তি মজলুম মজলুম হয়ে নিহত হয়েছে লাই ও তাকে গোসল দেওয়ার প্রয়োজন নেই ওলাহ তার জানাজা পড়া লাগবে না তারা যেহেতু শহীদ নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন সেই জন্য বলেছে যখন শহীদ তখন তার গোসলও লাগবে না কিন্তু আর তার জানাজা পড়েননি গোসল দেননি এরকমের কোনো প্রমাণ নেই দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে এমএম আহমদ থেকে আর সেটা হয়েছে এমাম মালেক আর সাফের মত মানে অধিকাংশ আইমাইকার মত যে গোসলও দিতে হবে আর জানাজা পড়তে হবে যদি কাউর উপরে জুলুম করে আহ তাকে মেরে দেওয়া হয় খুন করা হয় তাহলে তার জানাজা পড়া যাবে আর গোসল দিতে হবে কারণ সেই মর্যাদা পৌঁছেনি যে মর্যাদা মুজাহিদ রয়েছে আল্লাহ রবীন্দন আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না মৃত মনে করিও না বাহিয়া বরং তারা জীবিত কিন্তু এই জীবন হচ্ছে বারজাখি জীবন বড়ই সম্মানের জীবন দুনিয়ার জীবন নাই আমাদের সাথে যে তারা বলছে আমাদের মত দুনিয়ায় যেমন তারা বিবির কাছে যেত নামাজ পড়তে তেমনই তারা সব কাজ করে আমল করে অথচ নবিয়া বলছে এজা মা আদম আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আনো আমাল তখন তার কাজকর্ম বন্ধ হয়ে যায় হ্যাঁ সাথে দেখা সাক্ষাত বন্ধ হয়ে যায় আর তার নামাজ পড়া আর রোজা যায় আর খোঁজ খবর বাকি কথা হলো যে তাদের হায়াত হ্যাঁ হায়াত দুনিয়া বিয়াত নয় আমাদের মতো হায়াত নয় বার এর সনদে আমি নামক একজন রয়েছে দুর্বল বা তার সম্পর্কে অলমাদের মত বিরোধ রয়েছে কেউ কেউ জৈব বলেছেন দুর্বল বলেছেন আর এতে আরেকটা রোগ রয়েছে কারণ সেটা হচ্ছে। এমাম সাবি আর মাজখানে বিচ্ছিন্ন করেছেন এমাম সাবির দেখা আলী রাজিয়া আল্লাহ তাল সাথে হয়নি তার মানে মাজখানে কোন একজন রয়েছেন সুতরাং হাদিস বিচ্ছিন্ন সমাজ যদি বিচ্ছিন্ন থাকে সূত্র বিচ্ছিন্ন থাকে তাহলে জানা নাই যে ওই লোকটি কে ছিল যে হাদিস টা বর্ণনা করে যার ফলে সলিম রয়েছে করা মানে মূল্যবান নয় কাফোন সুন্দর করা মানে বেশি পয়সা দিয়ে কাঁফন করাই করবেন এটা নয় কাঁফুনটা সুন্দর করবেন মানে পুরাতন না দিয়ে যদি নতুন সমাবেশ নতুন দেন আর তারপরে রঙিন না দিয়ে সাদা দেন इत्यादि का मईला दिए परिष्कार दिन योजना काफन देफन छोट ना दिए लम्बा भलोकेज काफन क्षेत्र तरीका जान सदा कपड़ है उत्तम से सूती है तरह काफनर जो बस पर्च करते नर अल्प पसाई मध्यम कपड़ा जथेष আর এই ক্ষেত্রে আমির আর পার্থক্য করা এরকম ঠিক না সমাজের কোন তার জন্য পঁচিশ ত্রিশ রিয়াল কথা বলছি রিয়াল মিটার না এরকম যেন পার্থক্য তারতম্য না করা হয় কারণ মানুষ মারা যাওয়ার পর আল্লাহ নজরে সবাই সমান তখন ইমান আমলের ভিত্তিতে মর্যাদা নির্ণয় করা হবে যার ইমান আমল যত সুন্দর সে তত বেশি সম্মানিত হবে তখন আর এই দুনিয়ার মান মর্যাদা থাকবে না সম্মান থাকবে না সুতরাং এই সব পার্থক্য করে কোন লাভ নেই দুনিয়ায় যা করা হয় দুনিয়াতে পয়সাওয়ালাদেরকে ভালো জায়গায় বসতে দেওয়া হয় তাদের যে স্পেশাল খাবার ব্যবস্থা করা হয় স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয় আর গরিবদেরকে ফুটপাতে বসিয়ে দেওয়া কলাপাতা দিয়ে নাকি বসানো হয় না ফুটপাতে খড়ের উপরে বসাই দিয়েছে খড়ে বসিয়ে দিয়েছে আর ধনী জন্য বিবাহ হয় তাতে এমন যে মৃতের নামে এমনকি খাবার হয় তাতেও নাকি এইরকম পার্থক্য করে বসা হ্যাঁ গরিবদেরকে ফুটপাতে বসিয়ে দিয়েছে জমিনে বসিয়ে দিয়েছে আর গ্রামের পয়সাওয়ালা এলাকার পয়সাওয়ালা দিয়ে তাদের জন্য চেয়ারটি বিলের ব্যবস্থা করা হয়েছে বৈষম্য তারপরে হাদিস তিনি বলেন তুমি যদি আমার পূর্বে মারা যাও তাহলে তোমাকে আমি গোসুল দেব কে বলছেন রসুরাহ সাল্লাম যে আয়সা তুমি যদি আগে মারা যাও তাহলে তোমাকে আমি গোসুল দেব আল্লাহিস এখন যদি কোন স্ত্রীকে বলা যায় যে তুমি যদি আমার আগে মারা যাও তোমাকে গোসল দেবো তাহলে তাই না আমাকে আগে মারতে চাও আমি মারা যাই আর তারপরে তুমি আমাকে দাফন করে বিয়ে করবে না ঠিক না হ্যাঁ হ্যাঁ সুতরাং আপনাকে পরিস্থিতি দেখে কথা বলতে হবে যে কোন পরিস্থিতিতে কিরকম কথা বলা চলে গোসল দিতে পারে স্বামী যখন স্ত্রীকে কে গোসল দিতে পারে তো স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে কি পারে না পারে এটাই হচ্ছে হাদিসের মাসলা আর একটি দলিল এর বৈধতার আর এই হাদিসটি আসমাবিন তিনি বলছেন ফাতেমা রাজি আল্লাহ করেছিলেন ছোট কন্যা তারপরে বাংলায় ও নসিহত করা নসিহত মানে যে কোনো সময়ের উপদেশ আর যে কোন উপদেশ দিন দুনিয়ার যে কোনো উপদেশ আমি যখন বিদেশে আসি তখন আমার আব্বা আম্মা একটা সুন্দর নসিহত করেছিলেন ঠিক আছে না কিন্তু অসিয়ত শব্দটি মৃত্যুর পূর্ব মুহূর্তের সাথে সম্পৃক্ত মারা সেই ব্যক্তি কোনো উপদেশ দিয়ে থাকেন দিন দুনিয়ার যে কোনো উপদেশ বা কোনো আদেশ নিষেধ করে গিয়ে থাকেন সেটা হচ্ছে অসিয়ত সেটা হচ্ছে অসিয়ত আমার এনতেকালের পরে অমুকে বলি আমার জানা চাটা যেন পরে আমার এনতেকাল পর নিষেদের ক্ষেত্রে হইতে পারে ওসিয়ত আমার এনতেকালের পরে ওই যে বেনামাজি ছেলে আছে না ওই যে ওসিয়ত যদি এরকম করে গিয়ে থাকি আর সেটা বৈধ হয় শরীয়তে তাহলে তার বাস্তবায়ন করতে হবে ওসিয়তের বড় গুরুত্ব রয়েছে আমার জমি জায়গা থেকে মসজিদে মাদ্রাসায় দিয়ে এতটা দিয়ে দিও আমার ইনতেকালের পরে তারপরে তোমরা ভাগ বন্টন করি ওসিয়ত মৃত্যুর পূর্বে যে সব উপদেশ দেওয়া হয় বা সব আদেশ নিষেধ করা হয় সেগুলোকে ওসিয়ত বলে ফাতেমা রাজি আল্লাহ করেছিলেন যে তাকে যেন তার স্বামী আলী আল্লাহ গোসুল আস আলী আলী যেন গোসুল্দিন আলী কে ছিলেন নবী কারিম সাল্লা সাল্লামের তাজাদ ভাই জামাই ফাতেমার স্বামী ঠিক না রিয়া আমার স্বামী জন আমাকে গোসল হচ্ছে হাসান তাহলে স্বামী স্ত্রী ছাড়া স্বামী স্ত্রী কে স্ত্রী স্বামীকে এর বৈধতা আমরা পেলাম দুটি হাদিসের ভিত্তিতে আর একটি দলিল শুনিয়ে দিই যা সাইফ রহমতুল্লালী তারা দুরুসুল মহিমা গুরুত্বপূর্ণ শিক্ষা আকা রাজিয়া আল্লাহাল যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার স্ত্রী আকারকে গোসল দিয়েছিলেন এই হাদিস কি প্রমাণ করলো হ্যাঁ যে স্ত্রী বিধবা কি করতে পারে স্বামীকে মৃত স্বামীকে গোসল দিতে পারে এখানকার হাদিসগুলি গুলি নবী হাসান আকাঙ্ক্ষা করলেন যদি এরকমটা হয় যে তুমি আমার আগে মারা গেলো আমি তোমাকে গোসল দেবো স্বামী স্ত্রী কে গোসুল দেওয়ার বিষয়টা পেলাম তারপরে দেওয়ার ওসিয়ত করেছিলেন তাহলে হাদিস আমরা তিনটি পেলাম তিনটি হাদিস সহি তিনটি হাদিস সহি সুতরাং স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীকে কে গোসল দিতে পারে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে যখন গোসল দিতে পারে তার মানে বিবাহ বিচ্ছেদ হয় নাই এই ফতুয়া বানানো ফুতুয়া যে স্ত্রীকে স্বামীর মুখটা দেখতে দেয় না দেখতে দেয় না আমাকে কয়েকদিন আগেই আহ হচ্ছিল যে মক্কাই মক্কাই এক ফ্যামিলি আছে পরিচিত আমাদের তো সেখান থেকে জানতে পারলাম যে সুফান আল্লাহ বলছে যে চিটা ঘটনা রেখেছে নাকি লক করে রেখেছে আল্লাহ আলাম কিন্তু বেঁধে রেখেছে এই ভাষা বলল বেঁধে রেখেছে আর ওই মহিলা চিৎকার করছে যে এক নজর আমাকে দেখতে দাও এক নজর আমার স্বামীকে একবার দেখতে দাও তোমা দাফন করো একবার আমাকে দেখতে দাও দেখতে দেবে না আর বাইরে খোলা ছাড়লে বন্ধ করে বেঁধে রেখেছে কোথায় মূর্খদের আমল দেখেন জালমদের আচরণ ধর্মের নামে এগুলো ধর্মীয় উৎপীড়ন না ধর্মীয় জুলম অত্যাচার না এইরকম ধর্মীয় জুলম অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ হয় মানুষের আসলে রকম ভ্রান্ত ধর্ম প্রচার করলে তখন বিদ্রোহ ঘোষণা করে মানুষ ধর্মের বিরুদ্ধে আর এইটাই হয়েছে এই চার্চের যেমন জুল অত্যাচার যখন চলেছে তখন সেখানে সেকুলারিজম পয়দা হয়েছে ধর্ম থেকে স্বাধীন হোক চার্চ থেকে মুক্ত হোক এই রকম এইরকম বাড়াবাড়ি জুল করবেন না যে আল্লাহ বলেননি তারা সুল বলেন নাই এরকম করবেন না बाकी कथा स्वामी स्त्री छाड़ा पुरुष महिला के गोसल दी पर महिला पुरुष के गोसल दीते जदिओ महराम जदि महराम अर्थात बाप मे के गोसल दी ऐले मा के गोसल दी पर তবে যদি নাবালক ছেলে মেয়ে হয় নাবালক ছেলে মেয়ে হয় নাবালক নাবালক সেটাও দশ বছরের নিচে কিন্তু দশ বছর হইলে যদিও সাবালক ছেলেরা হয় না কিন্তু তখন শরীয়তে নামাজ চাপ দিয়ে পড়াবার হুকুম রয়েছে বিছানা পৃথক করে দেওয়ার হুকুম রয়েছে সুতরাং তখন লজ্জা স্থান আবৃত করা আবশ্যক যদিও স্বাবলক হয়নি একটা ছেলে হয়তো আহ বছর স্বাবলক হবে স্বপ্ন দোষ বা গজালে দাড়ি গজালে পনেরো বছর গজাবে হয়তো হ্যাঁ বা নামের নিচে আলম গজালে চোদ্দ পনেরো বছর গজাবে তখন সাবালক শরীয়তের বিধানে কিন্তু দশ বছরের নিচের বাচ্চারা এরাকে বলবো বলব নাবালক আর নয় দশ বছর যখন হয়ে গেছে যদিও নাবালক রয়েছে তারপরও যেহেতু লজ্জায় স্থান আবৃত করা ছাত্র আওরাত আবশ্যক ফরজ সুতরাং ১০ ১২ বছর ছেলে মেয়েকে বাপ গোসল দেবে না দশ বছরের ছেলে মেয়েকে বাপ গোসল না বলছেন ভাস্যকার মহিলাদের গোসল দেওয়া হারাম মারাতে এইরকম মহিলার জন্য হারাম আন্তঃ কোন পুরুষকে গোসল দেওয়া আলা রজল মাহার মালিল মারাতে যদিও সেই পুরুষ মহিলার জন্য মাহারাম হয় উনি মেয়ে নিজের মা নিজের ফালা তারপরে যখন রাজি আল্লাহ আনহমা ইনতেকাল হয় হাদিস এর আগে কিন্তু পড়েছেন কে গোসুল দিয়েছিলেন মহিলারা হ্যাঁ তাদের তাদের যে সাহাবাই সাহাবিয়া মধ্যে যে মহিলা গোসুল দেওয়াই আর এই কাপন পর্দার আড়াল থেকে মেয়েকে গোসল দেওয়া হচ্ছে ভিতরে ঢুকছেন না বুঝা গেল মহারাম হইল গোসল দেবে না পুরুষ মহিলাকে তবে স্বামী স্ত্রীর বিষয়টি ভিন্ন যা আর বৈধতা সম্পর্কে তিনটি হাদি প্রায় হল এমাম আহমদ ইবনুল আর অন্যান্য অনেক আইমারা এরকম রয়েছেন যারা এজম ঐক্যমত বর্ণনা করেছেন কিন্তু ঐক্যমত অনেক সময় বর্ণনা করলো তাদের যতটা হয়তো জানা ছিল ততটাই ঐক্য মত বর্ণনা করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং এই ক্ষেত্রে অধিকাংশ এটাকে জায়েজ মনে করেছেন বলছেন পুরুষের স্ত্রীকে গোসুল দা ফুল তিন এমামের মজহাব আর অধিকাংশ জমহরুল আলম অধিকাংশ আলামারা জায়েজ মনে করেন না আর তাদের দলিল তাদের দলিল বলছেন তাদের দলিল হচ্ছে সেটা মৃত্যুর সাথে সাথে হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে বিবাহ বন্ধন সেই জন্য গোসল দিতে না কিন্তু সাহাবাই কেরমদের হাদিস আসার মেনে চলবে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে যা বললাম যা শুনলাম তাতে থেকে উপকৃত হওয়ার তফিক দান করেন আল্লাহ রব আলমিন আমাদের ভুল ভ্রান্তি যেন করে দেন নে কামলের তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদের দুনিয়া আর দিনের কল্যাণ যেন দান করেন আল্লাহ আমাদের হালাল রেজিকে বরকত যেন দান করেন আল্লাহ রব আমাদের বালামুসিবত যেন দূর করেন মুসলিমদেরকে আল্লাহ রবুল আলমিন এক হওয়ার তৌফিক যেন দান করেন মুসলিম আহিল সুনাত জামাতের আল্লাহ যেন বিশেষ সাহায্য করেন মদত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন রাফেজি জালেমদের কবল থেকে আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ রব্বুল আলমিন আহিল সুনাত জামাতের মুসলিমদের যেন হেফাজত করেন আল্লাহ রব আলমী যেন আমাদের সম্মান দান করেন আর আল্লাহ রবীন্দ্রিত কাছে আবু জাহাল খুব ছিল না ছিল না ছিল না ছিল না ছিল না আচ্ছা তারা জমজম কুপে পানি খেয়েছে না খায়নি খেয়েছে তারা জমজমতে পানি তারা খায়নি জমজমের পানি খেয়ে তাদের কিছু দিনের উন্নতি হয়েছে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে না ইমান রসিব হয়েছে না জান্নাত রসিব হয়েছে বুঝা গেল যে এই সব বিদাতি কাজে জমজম দিয়ে কোন দলিলাই না যদি নর্মালি কিছু বেরিয়ে আসে তাহলে সে ধুয়ে দেবেন তিনবার কমপক্ষের নবিস বলেছেন তিনবার তিনবার হমসান পাঁচবার জালে যদি প্রয়োজন হয় কোন দলিল নেই রাজি আল্লাহাকে শহীদ অবস্থায় গোসল দেওয়া হচ্ছে কে গোসুল দিয়েছিল তারা কেননা প্রথম ওই রাতে বিয়ে করে আসামী স্ত্রী দেখা হয়েছে আর হঠাৎ করে আওয়াজ পৌঁছেছে রসুল্লাহ জেহাদের ঘোষণা হয়েছে তো তার স্ত্রী কান্না করছিলেন যেমন আমার স্বামী শহীদ হলো তো নবী করিম সাল্লা জানতে পারে বললেন তুমি জানো যে হানজালাহ কে ফেরতারা গোসল দিয়েছে আর তার উপাধি জন্য লাক বলা হয়তো গাছিল মালাইক ফেরস্তা আদের যাকে গোসল দেওয়া হয়েছে সেই ব্যক্তি। বাকি কথা হলো যে আপনাকে আমাকে গোসল দিতে ফোঁকার ওই বিষয়টি আলোচনা করেছেন কেউ যদি জুনবি অবস্থায় ফরজ গসল অবস্থায় যেহাদের ময়দানে চলে যার শহীদ হয়ে যায় তারপরে তার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই জি হ্যাঁ গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমরা অন্ধ অনুকরণ কারো করবো না কিন্তু বকিল করবো না অসুবিধা সবাইকে দোয়া দেবেন এমাম আবু হারিফা মজ মুশকিল সেই যুগে হাদিসের চর্চা আর হাদিস গুলি কিতাবের আকার সংকলন না হয় তাদের কে আর যুক্তির আশ্রয় খুব বেশি নিতে হয়েছে যার ফলে তাদের যুক্তি যে যদি বিবাহ না টুটে গেল তাহলে আবার অন্য জায়গায় অন্য স্বামীর করবে কেমনে এসব যুক্তি শুধু সামনে পেশ করা যাবে না এসবের উত্তরে এর আগে আলোচনা করেছি চাচাকে ডাকে বড় চাচাকে বা ছোট বা ছোট আমাদের দেশে ছোট বাবু বলে ছোট আব্বা মেজ আব্বা সেজো আব্বা এসব বলে এটা না বলাই উচিত এটা না বলাই উচিত হারাম বলছি নাই কারণ শ্রদ্ধার জন্য বড়দেরকে আব্বা বলা যায় আদরের জন্য ছোটদেরকে ছেলে বলা ছোটদের কে ছেলে অথচ বলা যায় আদর করে এর আওতাতে করা যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে না বলাটা শ্রেয় এজন্য বড় আব্বা ছোট আব্বা মেজ আব্বা এসব না বলে আপনি আর বড় মা ছোট মা আবার ওই চাচিগুলোকে বড় মা ছোট মা মেজ মা সেজ মা এসব না করে আপনি চাচিকে চাচি বলবেন চাচাকে চাচা বলবেন এটাই ঠিক আখতার নাম রাখা যাবে আখতার ত দিয়ে তো আখতার খাতার মানে আখতার না। আমাদের সে যে আখতার নাম রাখায় তা দিয়ে রাখা হয় তারও অর্থ খুব একটা ভালো ডিকশনারি তা আরবিতে নয় কিন্তু এই নামটি ফার্সি থেকে উর্দু থেকে এসছে অমুক আক্তার জামাল আখতার অমুক আখতার মোহাম্মদ আখতার আখতার করলো আলিফ খা তার পর কোন অর্থ একটা বালক বেরো হয় না ফিরোজ নাম রাখা ঠিক নয় কারণ ফিরোজ হবি আবুল হচ্ছে উমার তালানো কে খুনকারী মজুসি